আবু হুরাইরা রাজনী হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেছেন কোনো লোক যদি নিজ স্ত্রীকে নিজ বিছানায় আসতে ডাকে আর সে অস্বীকার করে এবং সে ব্যক্তি স্ত্রীর উপর দুঃখ নিয়ে রাত্রি যাপন করে তাহলে ফেরিস্তাগণ এমন স্ত্রীর উপর সকাল পর্যন্ত লানত দিতে থাকে সুবা আবু হামজা ইবনু দাউদ ও আবু মুয়াবিয়া রহমতুল্লাহ আলহি আমাস রহমতুল্লা আলহী হতে হাদিস বর্ণনায় আবু আওয়ানা রহমতুল্লাহ আলহি এর অনুসরণ করেছেন